হার্বিক আফের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন রিদ্ধতা প্রতিবেশী হওয়া ঘরে আশ্রয় প্রদান করা ক্রয় বিক্রয় করা সব হারাম মোট কথা এমন যে কোনো লেনদেন যা তাদেরকে মুসলমানদের উপর ও তাদের দেশের উপর সীমালঙ্ঘন করতে সাহায্য করবে তা ইসলামী ফিক্ষের আলোকে অকাট্য হারাম এটি ইসলামের সমস্ত মাঝভাবে সর্বসম্মত বিধান এতে কোনো মতবিরোধ নেই সশস্ত্র সৈন্য আপনাদের দেশে আক্রমণ করেছে তা দখল করে নিচ্ছে আপনার ঘর ধ্বংস করছে এবং আপনার পবিত্র নিদর্শনগুলোকে পদদলিত করছে অবস্থায় ইসলাম আপনাকে আদেশ যুদ্ধ করতে কঠিন হতে প্রতিরোধ গড়ে তুলতে এবং জীবন ও সম্পদের কুরবানি করতে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক এবং শান্তি ও কল্যাণের মালিক দরুদ ও সালাম বর্ষিত হোক তার রসুলের উপর এবং তার পরিবার বর্গ ও সাহাবাদের উপর শত্রুরা আমাদেরকে কি বলে বা কি গালমন্দ করে তার কারণে আমরা তাদেরকে ভর্সনা করি না কারণ তারা তো মিডিয়ায় শীতল যুদ্ধের কথাই বিশ্বাস করে এবং তারা ভালোভাবে জানে কিভাবে লক্ষ্য বাছাই করা যায় এবং তার দিকে মিডিয়ার অব্যর্থতির নিক্ষেপ করা যায় কিন্তু মুজাহিদগণের সাথে এই উপাধিগুলো শুধু কাফেররাই যুক্ত করছে না বরং কতিপয় মুসলিম যারা নিজেদেরকে দিনের খাঁটি অনুসারী মনে করে তারাও শত্রুদের এ সকল মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তারাও এ ধ্যান ধারণা পোষণ করছে যে মুসলিমদের মধ্যে দুটি শ্রেণী আছে একটি মধ্যমপন্থী বা উদারপন্থী আরেকটি হচ্ছে কট্টরপন্থী আর এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে মুজাহিদগণ আর কিছু যুবক আছে যাদের সামান্য স্বরই জ্ঞানও নেই তারা এই প্রোপাগান্ডার শিকার হয়েছে এবং এ সকল মিথ্যা বুলিগুলো মুখে আওরাচ্ছে আর অনেক মানুষ আছে যারা এই সকল উপাধিগুলো সরযন্ত্র ও কদর্যতা বুঝে তা সত্ত্বেও তারা এগুলো ব্যবহার করছে মুজাহিদদের বিরুদ্ধে প্রকাশ্য মিডিয়া যুদ্ধ হিসেবে আমি তাদের সকলকে প্রশ্ন করব আমি বলবো আস আমরা প্রথমে মধ্যম পন্থা ও কট্টরপন্থার একটা সংজ্ঞা নির্ধারণ করি তাতে আমরা দেখব দিনের মধ্যে কট্টরপন্থা কোনটি এবং মধ্যম পন্থা কোনটি আমরাও বলি হ্যাঁ রসুল সাল্লাম কট্টর পন্থা অবলম্বন করতে নিষেধ করেছেন এবং ইসলাম হল সহজ দিন এর ভিত্তি কাঠিনের নয় যখনই রসুল সাল্লামকে কোন দুটি বিষয়ের মধ্যে স্বাধীনতা দেওয়া হতো তখন তিনি তার মধ্যে সহজটি বেছে নিতেন ইমাম বুখারি থেকে বর্ণিত হাদিসে রসুল সাল আলিহাল্লাম বলেছেন তোমরা সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও দ্বীত শ্রদ্ধ করো না এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে আমরা এ ব্যাপারে কারো বিরোধিতা করি না যে ইসলামের ভিত্তি সহজের উপর কট্টরতার উপর নয় ইসলাম তার কোনো বিধি বান্দার উপর কট্টরতা আরোপ করেনি এবং মুসলমানরাও তাদের শাসনে প্রজাদের উপর কট্টরতা করেনি তাই আমরাও কট্টরতা থেকে মুক্ত এবং তা গ্রহণ করি না কট্টরতা আমাদের নীতি নয় পথ বা ধর্ম নয় কিন্তু আমাদের মাঝে ও আমাদের বিরোধীদের মাঝে সংকটপূর্ণ বিষয় হল কট্টরপন্থা ও মধ্যপন্থার সংজ্ঞা নির্ধারণ করা অর্থাৎ কোনটাকে কট্টরপন্থা ও চরমপন্থা হিসেবে গণ্য করা উচিত আর কোনটাকে মধ্যম পন্থা ও উদারপন্থা হিসেবে গণ্য করা উচিত আমরা এখানে ওই সকল শত্রুদের বিষয়টি নিয়ে আফসোস করি না যারা আমাদের বিরুদ্ধে নিন্দা ছড়ানো। আমাদের বিরুদ্ধে ইল দেওয়া হয়েছে এবং তারা খাটি দিনের অনুসরণেরও দাবি করে থাকে এত সত্ত্বেও তৃপ্তির সাথে এই কথাগুলো বলে থাকে তাই মুসলিমদের উচিত প্রতিটি এখতেলাফ পূর্ণমাস আলাহকে আল্লাহর কিতাবের সামনে রাখা ইসলামের আলেমগন শরীয় বিধিবিধানগুলোকে অনেকগুলো প্রকারে বিভক্ত করেছেন যেমন ফরজে আইন ফরজে কিফায়া ওয়াজিব সোনাতে মোয়াকাদাহ সোনাতে জায়দাহ নফল মুবাহ মাকরুহ মাকরুহ তাহরিমি হারাম এমনিভাবে কিছু গুণা আছে সগিরা কিছু গুণা আছে কেবিরা এভাবে ফুকাহ কেরাম শরিয়তের বিধানাবলীকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন দিনের মধ্যে নতুন মতামত আবিষ্কার করবে সে নিজে একটি বস্তুকে ভালো মনে করবে এবং আরেকটিকে মন্দ মনে করবে বা কোনো একটি বিষয়কে ফরজ মনে করবে এবং আরেকটিকে ওয়াজিব মনে করবে কখনো নয় ইসলাম ধর্মে তাদের নিজস্ব খেয়াল খুশি প্রসূত কথাবার্তার কোনো স্থান নেই তাই এই স্থানে আমরা দিন ও শরীয়ত নিয়ে আলোচনা করব কারণ মুসলিমরা শরীয়তের সাথে আবদ্ধ এক্ষেত্রে তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই শরীয়ত যেটাকে ফরজ বলে ফয়সালা করবে আমরা কখনো সেটাকে মুবাহ গণ্য করতে পারব না আর শরীয়ত যেটাকে মুবাহ বলে ফয়সালা করবে আমরা কখনো সেটাকে হারাম বলে গণ্য করতে পারব না কারণ সবগুলো বিষয় আমাদেরকে পবিত্র শরীয়তের পক্ষ থেকে বর্ণনা করে দেয়া হয়েছে এই ভূমিকার পর এখন আমরা বলতে পারি মুসলমানদের নিকট কট্টর পন্থা ও মধ্যমপন্থার পন্থার মাপকাঠি হল আল্লাহর শরীয়ত যা আল্লাহর কিতাব ও রসুল সাল আলহি আসাল্লামের সন্না দ্বারা গঠিত তাই যখন কোনো বিষয়ে শরীয়ত কট্টরতা বা দৃঢ়তা করবে আর আপনি আসবেন তখন সহজ করতে তাহলে আপনি নিজেই শরীয়তের গণ্ডি থেকে বের হয়ে যাবেন এমনিভাবে যখন কোন একটি বিষয়ে শরীয়ত সুযোগ দিয়েছে এবং শরীয়ত তাকে সহজ করেছে আর আপনি তাতে কট্টরতা করতে আসবেন তাহলে আপনিই সীমা রেখা থেকে হয়ে যাবেন সুতরাং যে অতিরঞ্জন বা শৈথিল্য এবং যে কট্টরতা বা কোমলতা প্রবৃত্তি তারিত তাকে আল্লাহর শরীয়তের বাইরে চলে যাওয়া বলে গণ্য হবে সুতরাং শরীয়তের কঠিনকে সহজ করে বা সহজকে কঠিন করে শরীয়ত থেকে বের হয়ে যাওয়া হচ্ছে শরীয়ত প্রনেতার নিকট নিন্দনীয় ও নিষিদ্ধ যিনি হচ্ছেন আল্লাহ সুবাহ আর আমরা এদের সকলের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আমরা তাদেরকে এ বিষয়ে আল্লাহর শরীয়তের আলোকে পূর্ণ পর্যালোচনা করার আহ্বান করি যাতে এটা স্পষ্ট হয়ে যায় যে আসলেই কি আমরা কট্টরপন্থী এবং শরীয়তের কোন বিধানের আলোতে আমরা কট্টরপন্থী বা অতিরঞ্জনকারী হিসেবে সাব্যস্ত হই পর্যালোচনা ও গবেষণার মাপকাঠি কোনটি যদি শরীয়তি হয় কট্টরতা এবং মধ্যম পন্থার মাপকাঠি তাহলে আমরা যে কারোর সাথে আলোচনা করতে প্রস্তুত যে কোনো শরীয়তের আলেম চাইলে প্রমাণ করতে পারে যে আমরা কি শরীয়র থেকে বের হয়ে গেছি এবং আমাদের কোনো আমল তথা কোনো অতিরঞ্জন বা শৈথিল্যের কারণে আমরা শরীয়র থেকে বের হয়ে গেছি তাহলে আমরা আমাদের এই বিচ্যুতিকে বিচ্যুতি হিসেবে মেনে নিতে এবং সংশোধন করতে প্রস্তুত আর যখন কট্টরপন্থা ও মধ্যমপন্থার পন্থার মাপকাঠি হয় আমার ও আপনার প্রবৃত্তি যেটা আপনার প্রবৃত্তি বিরুদ্ধ হয় সেটাকেই আপনি কট্টরপন্থা বা শৈথিল্য বলেন আর যেটিকে আমি ভালোবাসি সেটিকেই আমি মধ্যম পন্থা ও উত্তম কাজ হিসেবে গণ্য করি এবং তা গ্রহণ করি ও তার প্রতি নিবেদিত হই তখন আর আমাদের কোনো বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না এবং তখন আর দিনের সামনে ও সত্যিকার মুসলিমদের সামনে আমাদের খেয়াল খুশির কোনো মূল্য থাকবে না বর্তমানে আমরা দেখছি প্রশাসন আর রাজনীতির অনেক লোক এই কট্টরতা ও বাড়াবাড়ির বিষয়টি নিয়ে কথা বলে তারা এগুলো বলে থাকে তাদের নিজস্ব ইমান ও দিনই বুঝের আলোকে এবং দিনের ব্যাপারে তাদের অজ্ঞতার কারণে যেন তারা যেটাকে দিন হিসেবে বুঝেছে সেটাই ঠিক আর যেটা সম্পর্কে তারা অজ্ঞ সেটাই সে ব্যক্তি দিন দাঁড়িয়ে থাকে যে এই প্রবৃত্তি মাপকাঠি বানায় মূলত এ থেকেই জটিলতা সৃষ্টি হয়েছে আসুন আমরা এর অনেক দৃষ্টান্ত পেশ করব ইসলাম বলে যখন তোমাদের উপর আগ্রাসী সৈন্যবাহিনী আগ্রহ যখন তোমাদের উপর আগ্রাসী সৈন্যবাহিনী আক্রমণ করে তোমাদের দেশ দখল করে নেয় এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তখন বিধান হল সকল মানুষ বের হয়ে পড়বে এবং সীমালঙ্ঘনকারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এটা হলো ইসলামের বিধান আর আমরা এটার কথাই বলি আর তোমরা যারা আল্লাহর শরীয়ত থেকে বিচ্যুত তোমরা সন্ধির কথা বলে থাকো তাই তোমরা তোমাদের প্রভুর শপথ করে বলো কারা আল্লাহর শরীয়ত দিন থেকে বের হয়ে গেছে এবং কারা কট্টরপন্থী বা অতিরঞ্জনকারী আমরা না তোমরা আমি আরেকবার বলছি যখন সীমালঙ্ঘনকারী ও আগ্রাসী বাহিনী মুসলিমদের দেশে আক্রমণ করে তখন ইসলামের বিধান হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমরা এটার কথাই বলি আর তোমরা সন্ধির কথা নিয়ে আস অথচ ইসলামের বিধান হলো যুদ্ধ করা আর এহেন অবস্থায় সন্ধির বিরোধিতার কারণে আমাদেরকে বলো কট্টরপন্থী আর সন্ধির প্রতি ঝোঁকার কারণে এবং যুদ্ধজিহাজ ছেড়ে দেওয়ার কারণে তোমরা নিজেদেরকে মনে করো মধ্যমপন্থী তাই আমি তোমাদেরকে বলবো তোমরা কট্টরপন্থা ও মধ্যমপন্থার পন্থার মাপকাঠি বোঝো না ইসলাম এখন হুকুম দেয় যুদ্ধের হ্যাঁ সীমালঙ্ঘনকারী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের হুকুমই দেয় যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তোমাদের দেশ দখল করে নেয় তোমাদের বাড়িঘর ধ্বংস করে দেয় এবং তোমাদের সম্মানিত বস্তুসমূহকে অসম্মানিত ও পদতলিত করে ইসলাম এ ধরনের অবস্থায় যুদ্ধ কট্টরতা প্রতিরোধ ও আত্মত্যাগের পতাকায় উত্তোলন করতে বলে এবং তোমাদেরকে আদেশ করে তোমরা এই সমস্ত সীমালঙ্ঘনকারীদের সামনে মাথানত করবে না তাদের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করবে না তাদের সাথে লেনদেন করবে না এবং তাদের সাথে যৌথ ব্যবসায় অংশগ্রহণ করবে না কারণ এরা হলো হার্বিকাফের তাদের সাথে সম্প্রীতি স্থাপন করবে না বন্ধুত্ব করবে না ব্যবসা করবে না তাদের সাথে ব্যবসায় শরিক হবে না তাদের প্রতিবেশী হবে না তাদেরকে ঘরে বা দেশে আশ্রয় দেবে না তাদের নিকট কিছু বিক্রয় করবে না বা তাদের থেকেও কিছু ক্রয় করবে না অর্থাৎ তাদের সাথে এমন কোনো মোহামালাই করবে না যার দ্বারা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে উপকৃত হয় ইসলামের সমস্ত মাঝাব এর উপর ঐকমত্য হয়েছে তাই মাসালাটি বিরোধপূর্ণ নয় সেগুলিকে বিকৃত করে ফেলে তারা জিম্মি কাফের ও চুক্তিবদ্ধ কাফের ব্যাপারে বর্ণিত দলিলগুলোকে নিয়ে হার্বি কাফেরের ক্ষেত্রে ব্যবহার করে দরহ কফে মো کافر উম تو কফের میکن.